আনাস রজিয়াল তালান্ন বর্ণিত যে নবী সাল্লাহ সাল্লাম আবুবকর রদিয়াল তালু এবং উমর রদিয়াল্লাহ তালন আলহামদুলিল্লাহ রব্বিলামিন দিয়ে সালাদ শুরু করতেন